প্রসারণ করি পৃষ্ঠে বাংলা মানবতার সমাজ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 একবার তার শুকুর গুজারি করি আলহামদুলিল্লাহ অতপর তার প্রেরিত রাসুল মানবকুলের শিরোমণি রাহমাতুলিল আলমিন বিপ্লবী জননেতা জেনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহু সাল্লা আলাই আল্লাহুম্মা বারেক আলাই মুসলিম ভাতৃবৃন্দ আমরা আজকে এই আলোচনার পর্বে ইসলামে ইবাদাতের গুরুত্ব বিষয়ে আলোকপাত করব এবং এ বিষয় আমরা তথ্যগুলোকে জানব ইবাদাত কাকে বলে কোন জিনিসটার নাম ইবাদাত এটাকে আবার অনেকে বলে ভক্তি ভরে কাউরি সামনে বা তার বড়র সামনে যদি মাথা নমিত করা যায় তো সেটাই হচ্ছে ইবাদত বা তাকে বলা হয় পূজা এটা আমার উদ্দেশ্য নয় ইসলামী পরিভাষায় আমরা এটা জেনে নেব এটাকে আমরা শিখে নেব যে আল্লাহ রব্বুল আলামিনের নামে তাকে ভালোবেসে তাকে শ্রদ্ধায় দেখিয়ে তার সামনে আত্মসমর্পণ করব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কোনো একটি তার বিধানকে বাস্তবায়িত করে দেব এর নাম হচ্ছে ইবাদত আমরা এটাকে বারবার বার ইবাদত বলেই জানবো ইবাদাত বলেই আমরা আলোচনা করবো বন্ধুরা আমার এই মর্মে আপনাকে তাহলে আরম্ভ থেকে আর কথা বলি যে আবাদা আরবি বর্ণমালায় আইন বে দাল এই তিনটা শব্দ তিনটা বর্ণ দিয়ে আবাদা তৈরি হয়েছে এরই মানে হচ্ছে ইবাদত বা এরই মানে হচ্ছে উপাসনা এই শব্দটা যখন কেউ ইবাদত করবেন তখন তিনি হবেন আবেদ যখন তিনি কর্মটা করবেন তখন সেটা হবে ইবাদত এবং যার জন্য সেই কর্মকে আঞ্জাম দেওয়া হবে তিনি হবেন মাবুদ তাহলে আবাদা শব্দটি থেকে তিনটি ইবাদত সম্পর্কীয় জিনিস আমাদের কাছে ফুটে উঠল একটা হচ্ছে আবেদ একটা হচ্ছে ইবাদত আরেকটা হচ্ছে মাবুদ। এবারে আপনাকে বলি যে ইবাদত কাকে বলে কাজী বেজাবি রাহমাহুল্লা তিনি তার প্রসিদ্ধ তাফসিরের ভেতরে লিখছেন ইবাদতের ব্যাখ্যা দিতে গিয়ে যে বলছেন আকসা গায়াতুল খুজু এমএাল্ল এর মানে হচ্ছে কি অধিক মাত্রায় বিনয় হওয়া অধিক মাত্রায় নম্র হয়ে যাওয়া এই বিনয়ী এবং নম্রতা অধিক মাত্রায় যখন চলে আসে তখন সেটাকেই বলা হয় ই বাদাত তাতে থেকে তিনি বুঝাতে চেয়েছেন তিনি শব্দগত অর্থ বলতে গিয়ে মুজাল্লাল শব্দ ব্যবহার করেছেন এর মানেই হচ্ছে চরম মাত্রায় বিনয় হয়ে যাওয়া তাতে তিনি বলছেন যে যদি একটা রাস্তাকে আমি বলি মুজাল্লাল অর্থাৎ সে বিনয়ী কীরকম করে যে তার উপর দিয়ে অহংকারী চলে সে কিছু বলে না তার উপর দিয়ে একটা চোর চলে তাকেও কিছু বলে না তার উপর দিয়ে একজন সমাজ দ্রোহী চলে তাকেও কিছু বলে না সবাই সে চলতে দেয় তো ও যেমন বিনয়ী ঠিক সেই রকমই একজন লোক যখন আল্লাহর ইবাদাতে এতটাই বিনয় হয়ে যাবে এতটাই নম্রতা স্বীকার করে নেবে এবং সেই নম্রতার চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন সেটাই হবে ইবাদাত এবারে আপনাকে বলি ইবাদাত প্রসঙ্গ দিতে গেলে একটা ফিতরাতের কথা আলোচনা করি ফিতরাত মানে হচ্ছে কি যেটা জন্মগত স্বভাব যেটা মানুষের মজ্জাতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দেন এটাই হচ্ছে ফিতরাত তো মানুষের ফিতরাত হচ্ছে কি যে সব সময় ও ভাববে যে আমার চাইতে কেউ একজন মহান আছেন সেই মহানের কাছে গিয়ে আমি নথি স্বীকার করি তার কাছে গিয়ে মাথাটা ঝুঁকাই তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট বলে প্রকাশ করি এটা হচ্ছে মানুষের স্বভাব আগুনের স্বভাব যেমন তার চরিত্র হল কি তাকে যদি জালিয়ে দেয়া যায় তাহলে দাউ দাউ দাউ দাউ করে উপর দিকে উঠে যায়। পানির স্বভাব ওকে যদি বাল্টি ভর্তি করে এনে কোনো একটি প্লেন জায়গায় রেখে দেওয়া যায় সে বয়ে যাবে এর স্বভাব হচ্ছে বয়ে যাওয়া এর স্বভাব হচ্ছে উপর দিকে উঠে যাওয়া ঠিক সেই রকমই মানুষের ফিতরাত বা মানুষের স্বভাব হচ্ছে কি কাউরি সামনে নথি স্বীকার করা কাউরি সামনে নত হওয়া এই নত হওয়াটাই হচ্ছে ইবাদাত আল্লা রাবুল আলমিনকে চিনতে ভুল করার কারণে এই ইবাদাত রকমারি হয়েছে এই ইবাদত ভিন্ন প্রকারের হয়েছে কতগুলো এর মধ্যে থেকে ভ্রান্ত ইবাদাত এবং এর ভেতরে একটি হচ্ছে ইবাদত সঠিক ইবাদত ধরুন কেউ যদি এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে গিয়ে মনে মনে ভাবে এ আমার চাইতে অনেক বড়। একটি বড় বৃক্ষ তার গায়ে সেখানে কেউ ভর করে আছে এখানে যদি আমি ছোট হই তাহলে নিশ্চয় সে আমার কিছু করে দিতে পারে নাউজুবিল্লা যদি হালরত ইসা আলাইসালাতসালামকে আল্লাহর স্থানে বসিয়ে দেয়া হয় এবং তার সামনে দাঁড়িয়ে গিয়ে যেমন খ্রিস্টান জগতের যাদের বিশ্বাস তারা করে থাকে যে নিজেদের সিনাতে কি করে তারা ওই ক্রুষেডকে ছাপাই এইভাবে এইভাবে এইভাবে ক্রুষেডকে যে ছাপাই তার মানে ক্রুষেডের প্রতি তারা শ্রদ্ধা জানায়। তখন তার নয়নটা বন্ধ থাকে মাথাটা নিচু হয়ে থাকে ঠিক তেমনি আর একজন কোনো সৃষ্টির সামনে যখন তাকে মানবো বলে তাকে বড় বলে মাথাটাকে নুইয়ে দিয়ে চক দুটোকে বন্ধ করে দিয়ে কিছু মনে মনে বিড়বিড় বিড়িড় করে বলে তো সে বলতে চাই এটাই আমার ইবাদত এটাই আমার উপাসনা কিন্তু বাস্তবিক অক্ষরে যদি আবিদানিক অর্থ আমি দেখতে যাই তাহলে এটা ইবাদত আল্লাহর যেটা কাম্য ইবাদত সেটা কোনটা সেটা হচ্ছে এবার তার সংজ্ঞাটা হচ্ছে এই আল হজু ল হে তা আলা বেফে আওয়ামেরহি ওয়াজতে না বেহি হে তাজিম আল্লাহ ওয়া মুহত আল্লাহ আল্লাহর যেটা কাম্য ইবাদত সে ইবাদতটা হচ্ছে কি আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশগুলোকে বাস্তবায়ন করে দেয়া এবং তার নিষেধগুলোকে সমস্তকে বর্জন করে দেয়া भेबेजे आल्ला तुम्हें भल्वेसे करलम यही भेबेज आल्लाह तुम्हें महान सृष्टा तुम्हें श्रद्धा जानाते गई करलकम मानसिकता नहीं रकम मनोबृति जदि क्यों आल्लर निषेधावल के बर्जन करल्ला आदेश समूह के श्रद्धा भरे पालन कर वास्तवय आल्ला काम्य इबादत ये शरियतर भेतर इबादत छोटी आल्लाक तुम मृत जीवर मंस और सोआर अब পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে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 सत्य कर प्रकाश करते कारण इतना अधिकार और दायित सत्यता बोला देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीस टी আল্লাহর যেটা কাম ইবাদত সেটা কোনটা সেটা হচ্ছে এবার তার সংজ্ঞাটা হচ্ছে এই আল খজু লি ওয়াজ না বেহি হে আজিম আল্লাহু আহাব্বত আল্লাহ আল্লাহর যেটা কাম ইবাদত সে ইবাদতটা হচ্ছে কি আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশগুলোকে বাস্তবায়ন করে দেয়া এবং তার নিষেধগুলোকে সমস্তকে বর্জন করে দেয়া। এই ভেবে যে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তা করলাম এই ভেবে যে আল্লাহ তুমি আমার মহান শ্রষ্টা তোমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে করলাম। এই রকম এইরকম মানসিকতা নিয়ে এই রকমের মনোবৃত্তি নিয়ে যদি কেউ আল্লাহর নিষেধাবলীকে বর্জন করে এবং আল্লাহর আদেশ সমূহকে শ্রদ্ধা ভরে পালন করে বাস্তবায়িত করে তাহলে এটাই হচ্ছে আল্লাহর কাম্য ইবাদত এটাই হচ্ছে ভেতরে এই ইবাদতের জন্যই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এই জন্যই প্রথমে আপনার সামনে আমি পড়েছিলাম সুরা জারিয়াত থেকে একটি আয়াত ওয়ামা খালাকুলনা জিন এবং ইনসানকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তা হচ্ছে এই যে মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে তারা শ্রদ্ধা বলে মাথা নত করবে এবং তার ইবাদত করবে এই কাম্য সেই উদ্দেশ্যেই আমার জন্ম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আফা হাসিব তুম আন্দামা খালকনা হে মানব জাতি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 মানুষ খাবে ঘুমাবে আয়ে সারাম করবে এখানে ওখানে চলবে এভাবে জীবন কাটিয়ে মরে যাবে তার জন্য মানুষকে তৈরি করা হয়নি। নি বিশেষ একটি উদ্দেশ্যকে নিয়েই তোমাকে জন্ম দেওয়া হয়েছে সে উদ্দেশ্যটি একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর ইবাদতাবুল ইনসান মানুষ কি মনে মনে এটা ভেবে বসে আছে যে তাকে ছেড়ে দেওয়া হবে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 তোমার জন্মের পেছনে আমি কি তদবির করেছি এবং জীবজন্তুদের জন্মের পেছনে কি তদবির হয়েছে সেদিকে যদি এক একটুখানি বিবেকের দৃষ্টি দিয়ে তাকাও তাহলে এই জন্ম পদ্ধতির দিকে তাকাতে গেলেই তুমি বুঝতে পারবে যে আমাকে অনর্থকভাবে সৃষ্টি করে অনর্থক ভাবে আমার সৃষ্টির পেছনে নিশ্চয় কোন যুক্তি এবং কারণ আছে কি যুক্তি আছে কেন বলছেন আল্লাহ যে তোমাকে কি ছেড়ে দেওয়া হবে অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলছেন আম তারা কি অনার্থক এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা নিজে নিজে সৃষ্টি করছে কাউ কি কথাটা কি এমনি সৃষ্টি হওয়া অনর্থক সৃষ্টি হয়ে যাওয়া এর মাঝখানে কত ফারাক কাউকি প্লান এবং পরিকল্পনা মাফিক জন্ম দেওয়া আর এমনি জন্মে যাওয়া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 করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তার পবিত্র নিজের হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দিয়ে এবং নাজের মনে করে যখন তার সামনে দণ্ডাইমান হয় তখন আমি আল্লাহ এতই সন্তুষ্ট হই যে দেখো আমি মালিক আমার বান্দা আমাকে মালিক বলে স্বীকার করে কেমন আমার সামনে করজোড়ে দাঁড়িয়েছে এবং তার ভেতরটা কত দুর্বল কত কোমল এখন কতটাই সে ভেঙে পড়েছে এবং কতটাই সে বিনয়ী হয়েছে যে এখন তার চোখের সামনে আমি ছাড়া আর কেউ নেই তখন আমি আল্লাহ আমার মনটা আনন্দে ভরে যায়। আপনি বলবেন আল্লাহ রব্বুল আলমিনের আবার আনন্দ আছে আল্লাহ রব্বুল আলমিনের আবার দুঃখ আছে শুনেন কথাটাকে ঠান্ডা মাথায় বুঝবেন এটা খুব নাজুক মাসলা। আল্লাহর নবী বলছেন এটা হাদিসে কষ্ট দেয়। কথা বুঝেন আল্লাহর আলমিন বলছেন বানি আদম আমাকে কষ্ট দেয় আল্লাহ রবুল আলমিন সেই হাদিসে কুদ্সীতে নবীর মারফতে আমাকে জানাচ্ছেন তারা জামানাকে গালি দেয় অথি গরম পড়েছে অতি ঠান্ডা পড়েছে আল্লাহ রাবুল আলমিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে বৃষ্টি আল্লাহ রাবুল আলামিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে অতি বৃষ্টিতে আল্লাহ রবুল আলমিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে এভাবে কি আর হাওয়া চলে এই রকম হাওয়া চলার কোনো যুক্তি আছে অসময়ে রকম বৃষ্টি দেওয়ার কোনো যুক্তি আছে এইভাবে আল্লাহ রাবুল আলমিনের কর্মে তারা যুক্তি খুঁজে বেড়ায় এবং তারা এই জামানাকে গালি দেয় হাওয়াকে গালি দেয় রোদকে গালি দেয় দিতে গিয়ে তারা করে কি সরাসরি রাহিম আল্লাহ অত্যন্ত দয়াশীল অত্যন্ত দয়াবান মেহের বান আল্লাহ রব্বুল আলমিন তিনি যেই ভাবের এবং যেই অবস্থার যজ্ঞ একে আমি বলবো কামা আলী কবে শানি আল্লাহর শানে আল্লাহর মৌর্যদায় যেভাবে শোভা পায় সেভাবে আল্লাহ রবীন্দ্র আনন্দিত হন এবং সেভাবে আল্লাহ রবীন্দিন বলছেন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে উপাসনা তারা যখন আমার সামনে মাথা ঝুঁকাই তখন আমিও আনন্দিত হই তাহলে আল্লাহর আনন্দ যারা তৈরি করে যারা আল্লাহ রব্বুল আলমিনকে আনন্দ দেই তাহলে এর চাইতে আর ভালো কাজ এর চাইতে আর উন্নত কাজ আর কি হতে পারে যে কাজে আল্লাহতালা সন্তুষ্ট যে কাজে আল্লাহ আল্লাহতালা রাজি সেই কাজটা আমার উপরে অর্পণ করা হয়েছে এবং সেই কাজ আমি আঞ্জাম দেব এর ভেতরে আল্লাহ রবুল আলমিন সামেল করে নিয়েছেন কাকে জিন এবং ইনসানকে দুইকে বাধ্য করা হয়েছে যে তোমরা আমার ইবাদতে ভগ্ন হও ভাই মনে রাখবেন আনন্দের যখন প্রশ্ন উঠেছে আর দুঃখের যখন প্রশ্ন উঠেছে তখন আর একটা কথা বলেই ফেলি বোখারি শরীফে একটা মসজিদে একজন একটা দাঁড়ালো মেহমান হিসাবে নাবিজি তখন নিজের বাড়িতে খাবার ব্যবস্থা করতে না পেরে তিনি ওই লোকটার হাতটাকে উপর দিকে তুলে বলছেন মানি রাজুল ওরে আমার সাহবাহিক আমরা এখানে যতজন লোক তোমরা বসে আছো এই লোকটাকে তোমরা কেউ অতিথি হিসাবে নিজের বাড়ি নিয়ে গিয়ে তার কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারবে হাজরতে আবু তাল্লা বলছেন আমি পারব আল্লা রসুল আপনি আমাকে দিয়ে দেন নিয়ে গেলেন ওখানে গিয়ে আবু তাল্লা নিজের বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন খাবার আছে যে দুটো বাচ্চার খাবার আছে সেই খাবারকে আবুতাল্লাহা দিয়ে দিলেন মেহমান সামনে আর দিয়ে স্ত্রী তাকে শিখিয়ে দিয়ে বলছেন তুমি আমাদের ঘরের দিয়াটাকে প্রদীপটাকে ঠিক করার অজুহাতে দুপ করে বিয়ে দেবে অন্ধকার ঘরের ভেতরে মিছে মিছে তুমি এমনি করে হাত দিয়ে নাড়বে আর মুখর দিকে করবে আওয়াজ করবে মেহমান যেন বুঝতে পারে যে হ্যাঁ আমিও খাচ্ছি কিন্তু আসলে তুমি খাবে না খানা যেহেতু একজনের আছে দুজনের নাই এই ক্রিয়া করে মেহমানকে পেট ভরিয়ে খাইয়ে মেজবান নিজে হারে থেকেছে নাবিজি সকালবেলায় আবু তাল্লাকে ডেকে বলছেন রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী কি কাজ করেছিলে যে আল্লাহ এত আনন্দিত হয়েছে তোমাদের এই কর্মে কি বুঝলেন আল্লাহ তালার আনন্দ আছে তাহলে ইবাদতে আল্লাহ রবুল আলমিন আনন্দিত হন ইবাদ আমি করব নি নিষেধ থেকে আমি বেঁচে থাকবো আল্লাহর আদেশকে মেনে চলবো জিন্নাত আমরা হলাম দায়িত্ব প্রাপ্ত আল্লাহ রবুল আলমিন মালা একা সম্বন্ধে বলছেন এই ফারিস তারা দিবা রাত্রি আল্লাহ রব্বুল আলমিনের নামে তারা তাসবিহ বয়ান করতে আছে আল্লাহ যেগুলো তাসবিহ তাদেরকে বলতে বলেছেন তাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা সেই তাসবিহ গুলো দিবা রাত্রি পড়তে আছে সুবাহ আল্লাহে ওলা ইহা ইহ ও আকবার ওলা হউলা ওলা কুয়া ইল্লা বি যতগুলো তাসবিহ এবং যতগুলো হাম আল্লা রাবুল আলমিন তাদেরকে শিখিয়েছেন তারা সেগুলোই বলে যাচ্ছে দিবা রাত্রি যাদেরকে এটা করার জন্য আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন কিন্তু দায়িত্ব বলতে যাকে আমাদের শরিয়াতের পরিভাষায় মুাল্লাফ বলা হয় সেই মুকাল্লাফ কষ্ট প্রাপ্ত কৈফিয়তের দেওয়া দায়িত্ব এটা শুধু আমার এবং জিনের ঘাড়ে আছে তেয়ামতের দিন আল্লাহ রাবুলালিন কোনো একটি মালায়কাকে তার কাছে কৈফিয়ত চাইবেন না এবং তার জন্য পরিণাম নেই তার জন্য পুরস্কার নেই আল্লাতলা তাকে শরীয়ত দেয়নি এই জন্য তার জন্য সেটা নেই আর আমার জন্য সারিয়ত আছে আমি তার বিধিবিধান মানতে বদ্ধপরিকর এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে তাহলে এখানে আমরা জেনে নিলাম যে জিন এবং ইনসান এই দুই জীব আল্লাহ রব্বুল আলমিনের আদেশ বহন করে নিয়ে বেড়াচ্ছে যে আল্লাহর আরাধনায় নিজেদেরকে নিমজ্জিত না রেখে আমরা যদি আল্লা রবুল আলমিনের বিরোধিতাই মেতে উঠি তাহলে পরিণামটা সবার জানা আল্লাহ বহু জায়গায় কোরআন তোমরা ধরার মাটিতে আল্লাহকে মানি কিংবা না মানি আল্লাহর উপাসনা করি কিংবা না করি যা মনে জাগে তাই করে যাব আর এই করে আমরা চলে যাব। তা নয় আল্লাহ তালা বলছেন সাবধান तुम्हारे विलीन कर दीतेकेंड टाइम लगे ना आल्ला के जेन आनंद देवार सब समय चेष्टा करते भाव चेन तबाई जानते आल्ला तौफिक दान कर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 পৃথিবীর বড় বড়। उ रोड बोस्ट विच नम्बर शून्य जी बी चार न শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান তার আপন কক্ষ পথে আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায়